لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين আলহি ওয়া আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা বা বনেরা তাপসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশে হাজিদের বহুল প্রচলিত পঁচিশটি ভুল নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে পঞ্চম পর্বে আমরা चार्टी बल नहीं आलोचना करब इनशल्लाह इतिपूर्वे बारोटी बोल आलोचना करके तर नम्बर जो बल्ट आलोचना करब इनशल्लाटी हल जमजमर पानी द्वारा एहराम पोशा धोतक जमजमेर पानी ये पानीटी अवश्य मोबारकमय बरकतमय पानी अल्लाह रसूल सल्लासलम জমজমের পানির ব্যাপারে অনেক পজিলত বর্ণনা করেছেন সুনানে আবুদাউদের হাদিসে এসেছে আল্লাহ রসৌল সাল্লাম বলছেন ইন্নাহা মোবারক আহ জমজমের পানি হলো মোবারক বরকতময় ইহা তিন এই বরকতময় পানিটি যে উদ্দেশ্যে পান করবে আল্লাহ রব আলমিন সেই উদ্দেশ্য পূরণ করবেন সুহান আল্লাহ ওয় শেফা উ সকমিন रुगीर शेा हादी तबारानीर मे रसुल सलासाम जमिने मध्य पृथ्वी जो पानी आर मध्य सब चे उत्तम पानी हलो जमजमर पानी जमजमर पानी मध्य रही जिन्हें उद्देश्य जमझमर पानी पान करब আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সেই উদ্দেশ্য পূরণ করবেন সুহান আল্লাহ ও শেফা উমিনা সকমে এবং সমস্ত রোগ ব্যাদির শেফা আল্লাহ রব্বুল্লা আলমিন এই জমজমের পানির মধ্যে রেখেছেন সুনান ইবনে মা যার হাদিসে এসেছে মা ও জমজম লিমা সুরি বালাহু জমজমের পানি যে উদ্দেশ্যে যিনি পান করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাঁহার সেই উদ্দেশ্য পূরণ করবেন জমজমের পানি অত্যন্ত মোবারকময় পানি তবে এই পানি শুধুমাত্র পান করার উদ্দেশ্যে এই পানি জমজমের পানি দিয়ে অজু করার জন্য গোসল করার জন্য এই পানি নয় এই পানি শুধুমাত্র পান করার উদ্দেশ্যে মসরিদে হারামের সব জায়গায় লেখা আছে মা উনলি সুরবে ফকাত শুধুমাত্র এটি পান করার জন্য কিন্তু আমাদের অনেক ভাই বোন মনে করেন এটা বরকতময় পানি এই জন্য তারা এটা দিয়ে উজু করতে থাকেন এটা দিয়ে গায়ে ডালতে থাকেন এটা উঁজু করার জন্য পানি নয় উজু করার আলাদা পানি সেখানে রয়েছে এই বরকতময় পানি শুধুমাত্র পান করার জন্য এর বাহিরে আমরা আবার অনেককে দেখি এই জমজমের পানি দিয়ে এহরামের পোশাক দোঁত করেন তারা মনে করেন এই বরকতময় পানি দিয়ে এহরামের পোশাক দোঁতো করে এটিকে তারা বাংলাদেশে নিয়ে আসবেন এনে এটি দাফন কাপনের জন্য তারা রেখে দিবেন। এবং এটা দিয়ে দাফন করলে মনে হয় কবরের আজাব কম হবে বা কবরের আজাব হবে না কবরের শান্তি পাওয়া যাবে এই জাতীয় বরকতার আশা করে অনেক ভাইবোন এহরামের কাপড়কে ধুয়ে নিয়ে আসেন জমজমের পানি দিয়ে এইটি একটি বহুল প্রচলিত ভুল এহরামের পোশাক ধোত করার জন্য জমজমের পানি নয় আর এটা দিয়ে কবর দিলে দাপন করলে কোনো আলাদা কোনো পজিলত পাওয়ার ব্যাপারে কোনো নস কোনো হাদিস আসে নাই সুতরাং এই জাতীয় বরকতার আশা করা এটা বড় ধরনের ভুল ১৪ নম্বরে আমরা যে বলটি আলোচনা করব সেটি হলো কবুতরকে গম খাওয়ানো বায়তুল্লার চতুর্পাশে অনেক কবুতর রয়েছে তো আমাদের বাংলাদেশেই ভাই বোনেরা বিভিন্ন মাজারে বিভিন্ন ধরবারে এরকম কবুতর দেখে থাকেন সেই কবুতরকে খাওয়ানো গুলার ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণায় আমাদের দেশের অনেক ভাই বিশ্বাস করেন মনে করেন এগুলো আল্লাহর অলিদের কবুতর এগুলো অনেকে আল্লাহর অলি মনে করেন এগুলোকে খাওয়াইতে পারা বা এগুলার কিছু করা এটা অনেক ফজিলতময় মনে করেন ঠিক একইভাবে বায়তুল্লে গিয়েও যখন তারা বায়তুল্লা চতুর্পাশে বিভিন্ন ধরনের কবুতর দেখতে পান তখন সেই কবুতরকে তারা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন আবার এক্ষেত্রে মারাত্মক যে আঁকিদা সেটি হল এই কবুতরের যে দানা এই কবুতর খাওয়ার পরে যে গমগুলো পড়ে থাকে সেখানে আমাদের দেশের কেবা কারা কোনো সেরেককারী বা বেধাতকারী সংগোপনে এটা প্রচার করে দিয়েছে যে এখান থেকে সাতটি দানা কেউ যদি কোনো বন্দা মহিলা খায় তাহলে আল্লাপাক তাকে সন্তান সন্ততি দান করেন এই ধারণাটি একটি বাতিল একটি মিথ্যা ধারণা কবুতরের খাওয়া গমের মধ্যে কোন ধরনের বরকত কোনো ধরনের ফজিলত কোন কিছুই নেই বরং এটা একটি শেরকি ধারণা একটি কুসংস্কার আল্লাহর ঘরে গিয়েছেন শেরেক মুক্ত হওয়ার জন্য বেদাত মুক্ত হওয়ার জন্য কুফর মুক্ত হবার জন্য কিন্তু সে বায়তুল্লা গিয়েও যদি এইসব ভ্রান্ত বিশ্বাস নিয়ে আসেন তো হস্ত হয় নাই বরং আরও আপনি গুনাহের কাজ করে আসলেন এই জন্য এই বায়তুল্লাহ চতুর্পাশে যে সকল কবুতর রয়েছে এই কবুতরের খাবারের মধ্যে কোনো বরকত আছে কোনো ওষুধ আছে বন্দা মা বন্ধের সন্তান হওয়ার সম্ভাবনা আছে এই জাতীয় বিশ্বাসগুলো পোষণ করা মারাত্মক শেরকী বিশ্বাস বেদায়াতি বিশ্বাস অনেক মা বোন ওখান থেকে কবুতরের খাওয়া গম নিয়ে আসেন অনেকে খুঁজে খুঁজে এগুলো প্যাকেট বটতে থাকেন এটা মারাত্মক ভ্রান্ত বিশ্বাস এই বিশ্বাস থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে এবং এগুলো বাংলাদেশে নিয়ে এসে ব্যবহার করা খাওয়া এগুলো ঠিক নয় এটা একটা মারাত্মক ভুল পনেরো নম্বর যেই ভুলটি আমরা আলোচনা করব সেটি হল মিনায় অবস্থান না করা এটা একটা মারাত্মক ভুল আট তারিখে আমাদের দেশে সকল হাজির সাহেবান ভাই বোনেরা মিনায় যান এই একদিন মিনে অবস্থান করে পরবর্তী দিন আরাপাতে থেকে পরের দিন দশ তারিখে তারা মক্কায় আসেন মক্কায় এসে এরপরে আর অনেকেই মিনে যান না মিনের তাব খালি পড়ে থাকে অথচ ওই দুই রাত্রি এগারো তারিখের রাত ১২ তারিখের রাত এই দুটি রাত্রি মিনে অবস্থান করা অধিকাংশ জমহুর ফকিরের মতো এটা ওয়াজিব কিন্তু এই ওয়াজিব অনেকে তরক করেন এটাকে সুন্নত বলে অনেকে দেখা যায় আর মিনে যান না সুরালে আল্লাহ রে পালা ইসমা আলাই ইসমা আলাই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো এখানে নির্দিষ্ট দিন বলতে আয়া মেতা শিক দিনগুলোকে আল্লাহাক বলছেন পামান্তাহাজি ওমাইনে পালা ইসমআালে কেউ যদি দুই দিনে তাড়াতাড়ি চলে আসে কোনো অসুবিধা নেই আর কেউ যদি বিলম্ব করে তৃতীয় দিন রাত্রিও থাকে কোনো অসুবিধা নেই এখানে আল্লাফাক দুই দিনের কথা নির্দিষ্ট করে দিয়েছেন যে কেউ যদি দুই দিনে তাড়াতাড়ি চলে আসে তাহলে দুই দিন তো অবশ্যই থাকতে হবে কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোন দুই দিন অবস্থান করেন না দুই রাত্রি থাকেন না বড় ধরনের একটি ভুল করে তারা হজ থেকে চলে আসেন একটা ওয়াজিব তরক করলে দম দিতে হয় তারা এই দুই দিনের ওয়াজিব তরক করে হজ থেকে চলে আসেন এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে দশ তারিখে মক্কা মকা এসে তাওয়াফ করে সাই করে আবার মিনে ফিরে যেতে হবে এবং সেখানে এগারো তারিখের রাত বারো তারিখের রাত কমপক্ষে এই দুই রাত অবশ্যই থাকতে হবে এটা না থাকা হজের বড় ধরনের ত্রুটি যেখানে কোরআনের সরাসরি আয়াত রয়েছে সুরাল বাখারা দুশোতে তিন নম্বর আয়াত সেখানে এই ভুলটা আমাদের দেশের অনেক ভাই বোনকে করতে দেখা যায় ১৬ নম্বরে যে ভুলটা সেটি হলো। এগারো জিলহস এবং বারোই জিলহজ সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার আগে অনেকে পাথর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে মক্কায় চলে আসেন এটা একটা বড় ধরনের ভুল কারণ নামাজের সলাতেের যেমন ওয়াক্ত হওয়ার আগে সলাত আদায় করলে সেই সলাাত বাতিল ঠিক পাথর মারার কঙ্কন নিক্ষেপ করারও একটা নির্দিষ্ট সময় আছে সে সময়ের আগে যদি কেউ করে ফেলেন তো তার কঙ্কন নিক্ষেপ বাতিল কারণ এখনো সময় হয় নাই তো সময় যদি না হয় তাহলে কঙ্ক নিক্ষেপ হবে কীভাবে কেউ কেউ মনে করেন যে জোহরের পরে ভিড় বেশি হবে মানুষ বেশি হবে এজন্য আমি সকাল সকাল এখন ফাঁকা আমি করে চলে আসি অনেকে আমাদের কাছে এসে গল্প করেন যে ভাই এমন সময় গেছি একেবারে ফাঁকা পড়ে আছে কেউ নাই আমি সুন্দর মতে পাথর নিক্ষেপ করে কঙ্ক নিক্ষেপ করে চলে আসছি তো ঠিক আছে উনি যে সময় গেছেন সে সময় তো নিক্ষেপ করার টাইমে হয় নাই হয় হয়নি সময়ের আগে করে চলে আসছেন তার পাথর নিক্ষেপে হয় নাই এটা একটা ওয়াজিব কাজ সে ওয়াজিব তার তরক হয়ে গেছে হজের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে বারো তারিখের দিন অনেকে মিনা থেকে মক্কা চলে আসবেন মনে করেন আজকে তো যেহেতু চলে যাব তো সকাল সকাল মেরে আমি মক্কা চলে যাই অথচ পাথর মারা সময় হবে সূর্য পশ্চিমা গ্যাসে ডলে পড়ার পরে কেন্দ্র সেই সময়টা হওয়ার আগেই পাথর মেরে চলে আসেন এগুলো আমাদের অধিকাংশ ভাই বহুল প্রচলিত ভুল এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করবো আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন সুনার আলোকে আমাদেরকে হওয়া দুমরা করা অফিক দান করুন